ষষ্ঠ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ চিন্ময় রূপ কি ব্রহ্মজ্ঞানের পরে বিজ্ঞান ঈশ্বরী বস্তু ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন মণি বলিলেন আগে তিনিই যদি সব হয়েছেন এরূপ নানা ভাব কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন রূপে তিনি সর্বভূতে আছেন কিন্তু শক্তি বিশেষ কোনোখানে বিদ্যাশক্তি কোনোখানে শক্তি। কোনোখানে বেশি শক্তি কোনোখানে কম শক্তি দেখো না মানুষের ভিতর ঠক জুয়াচর আছে আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে আমি বলি ঠগ নারায়ণ বাঘ নারায়ণ মণি সহাস্যে বলিলেন আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয় বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে শ্রীরামকৃষ্ণ বললেন তিনি আর তার শক্তি ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই নারদ রামচন্দ্রকে স্তপ করতে করতে বললেন হে রাম তুমি শিব সীতা ভগবতী তুমি ব্রহ্মা সীতা ব্রহ্মাণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রানি, তুমি নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষ বাচক যা কিছু আছে সব তুমি স্ত্রীবাচক সব সীতা মণি বলিলেন আর চিন্ময় রূপ শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন আস্তে আস্তে বলিতেছেন কীরকম জানো যেমন জলের এসব সাধন করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয় দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্ম জ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বৈশিষ্ট্য শতপুত্রশকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায় যদি কাঁটা ফোটে আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয় মণি বলিলেন অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন देखना जार आलो ज्ञान आर अंधकार ज्ञान आर सुख बोध आोध आबोध आप बोध आर भलो बोध आर मंदबोध आर सूचीबोध आसूची बोध आर आम बोध आर तुमी बोध आज्ञान कि नाता विशेष रूपे जाना কাষ্ঠে আছে অগ্নি এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে ভাত রাধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাকে নিয়ে আনন্দ করা বাত্সল্যভাবে সক্ষভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীবজগৎ তিনি হয়েছেন এইটি দর্শন করার নাম বিজ্ঞান এক মতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনি আপনাকে দেখে কালা পানিতে জাহাজ গেলে ফিরে না আর ফিরে খবর দেয় না মণি বলিলেন যেমন আপনি বলেন মনুমেন্টের উপর উঠলে আর নিচের খবর থাকে না গাড়ি ঘোড়া মেম সাহেব, বাড়ি ঘর দ্বার দোকান অফিস ইত্যাদি শ্রীরামকৃষ্ণ বললেন। আচ্ছা আজকাল কালীঘরে যাই না কিছু অপরাধ হবে কি নরেন্দ্র বলত ইনি এখনও কালীঘরে যান মনি বলিলেন আজ্ঞা আপনার নূতন নূতন অবস্থা আপনার আবার অপরাধ কি শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ আপনি তার জন্য দুইখান কাপড় দুটি জামা আনবেন আমরা তাকে দেশে শিওরে পাঠিয়ে দেব সে নেছিল দুটি টাকা এ কি বল দেখি এত টাকা কিন্তু এই দেওয়া বলো না মুনি বলিলেন আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারাই এরূপ করতে পারে না যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বলিলেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু